السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على رسوله الامين نبينا محمد ابن الله وعلى اله وصحبه اجمعين اما بعد আপনারা যে যেখান থেকে পিএসটিভি বাংলা আল কোরআন রসিয়াত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমাদের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি রসুল্লা সাল্লা সাল্লামের সেরাতকে আল্লাহর সেরাতকে হুবহু পালন করতে হবে বিচ্যুত হওয়া যাবে না আর এ ব্যাপারটা ভালো করে বুঝতে হলে যারা বিচ্যুত হলে তাদেরটা বুঝতে হবে কারণ সবাই তো দিন পেয়েছিল আরবের কাফেররা তারা ইব্রাহিম আলি সালামের দিন পেয়েছিল ইহুদি খ্রিস্টানেরা তারা কেতাব পেয়েছিল, দিন পেয়েছিল কেন তারা বিভ্রান্ত হলো আমরা আলোচনা করছিলাম সম্মানের দর্শক তাদের বিভ্রান্তির মূল পাঁচটা কারণ আমরা দেখেছি বিভ্রান্তির প্রকাশ আমরা দেখেছি বিশেষ করে ইহুদিদের ভিতরে ছিল অন্তরের কাঠিন্য আর খ্রিস্টানদের ভিতরে ছিল অতি ভক্তির নামে মিথ্যা এবং অপব্যাখ্যা আল্লাহতালা কোরআন ক্রেমে এই সমস্যায় তিনটি বিশ্বেষণ বলেছেন তিনি রাসুল তিনি আল্লাহর পক্ষ দেখে একটা বাক্য যেটা মরিয়ামকে দেওয়ার মাধ্যমে জন্ম নিয়েছেন অর্থাৎ কুন বলে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন কুন হয়ে গেছেন স্বাভাবিক জাগতিক প্রক্রিয়ার পিতা মাতার মাধ্যমে সৃষ্টি করেননি পরিনহু আল্লাহর পক্ষ থেকে আগত একটা রূহ আল্লাহ তার আত্মা সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে খ্রিস্টানগণ বিশেষ করে সাধু পল এর আগমনের পরে পরবর্তী প্রজন্মগুলোতে প্রথম প্রজন্মের খ্রিস্টানরা তাহিদবাদী ছিলেন অ্যাবোনান নাজারাইট খ্রিস্টান আরিয়ান খ্রিস্টান সম্প্রদায়গুলো তাহিদ পন্থে ছিলেন তারা ঈসা আলাইসাল্লামকে রসুল বলে বিশ্বাস করতেন আল্লাহ তাকে কালেমা দিয়ে কোন বলে সৃষ্টি করেছেনে বিশ্বাস করতেন এগুলো সব ঠিক ছিল কিন্তু অতিভক্তির প্লাবন আসতে লাগলো বিশেষ করে সাধু ফলের মাধ্যমে অতিভক্তির প্লাবন দিয়ে সত্যকে ডুবিয়ে দেওয়া সহজ বিষয় তারা এই আয়াতগুলোর এই বিশেষণগুলোর অপব্যাখ্যা করলেন তারা বললেন যে আল্লাহর কালেমা মানে আল্লাহর কালেমা মানে আল্লাহর বিশেষণ কাজেই ঈসা মসি আল্লাহর মতোই অনাদি অনন্ত নাউজবিল্লাহ আল্লাহ রোহমানে আল্লাহর আত্মার একটা অংশ এই রকম বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে তারা ঈসা মাসিকে আল্লাহর সমান সমকক্ষ আল্লাহর ইলাহিয়াতের ঈশ্বরত্বের একটা অংশ বানিয়ে ফেললেন তারা তৃত্ববাদের একটা থিওরি আবিষ্কার করলেন যে থিওরি কখনোই ইঞ্জিলে নেই কোথাও ঈসা মসি বলেননি কিন্তু তারা আবিষ্কার করল কিছু মিথ্যা এবং ওহির কিছু অপব্যাখ্যা আর এজন্যই আল্লাহ তালা আনকারি মেয়ে বারবার এগুলো নিষেধ করেছে পূর্ববর্তী উন্মতদের বিষয় আলোচনা করার উদ্দেশ্য তাদের ভুলগুলো ধরা নয় আমাদের আত্মরক্ষা করা কারণ আল্লাহ রসুল সাল্লাহাম তো বলেছেন কানা পূর্ববর্তী উন্মতেরা যেভাবে ধ্বংস হয়েছে তোমরা তাদেরই পথে তোমাদের ভিতরে ধ্বংস এসে যাবে আর এই ধ্বংস থেকে বাঁচানোর জন্যই তো আল্লাহর শেষ ওসিয়ত দশম ওসিয়ত যে অন্নাহা দাসি মুস্তাকিমান্তাবেহ এটা আমার পথ এটাই হলো সরল পথ তোমরা এটা অনুসরণ করো এর থেকে সরে যেও না যেটা আরবাদ সার ইয়ার তালাবরণিত হাদিসে আমরা দেখেছি তাউহিদ পন্থী আল্লাহর উপর বিশ্বাস করে রিসালাতের উপর বিশ্বাস করে মানুষ কীভাবে রসল্লাহ সাল্লামের পথ থেকে বিচ্যুত হয় এ বিষয়গুলো আমরা এই আলোচনায় অনুধাবন করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা ইহুদি খ্রিস্টানেরা করেছিল মিথ্যার মাধ্যমে সত্যকে দুর্বল করে দেওয়া এই দুর্বলতা সবসময় কেন্দ্রিক হয় তখন মানুষ রসুলের এত্তেবার গুরুত্ব আর অনুভব করে না ভক্তির গুরুত্ব অনুভব করে সমাজ দর্শক আর এজন্যই আল্লা রসুল সাল আমাদেরকে সাবধান করলেন তোমরা আমার ব্যাপারে যেমন আমার ব্যাপারে দুটো কথা বলবে ইন্মা আনা আব্দুল্লাহ আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং রসুল কাদের তোমরা এটাই বলবে আমি আল্লাহর বান্দা এবং রসুল আর বাড়িয়ে কিছু বলতে যাবে না বাড়ি বললে কি হয় আমরা খুব সহজে বুঝতে পারি দর্শক আমরা জানি খ্রিস্ট ধর্মের অনুসারীরা ঈসা মচিকে ভক্তি করেন তাকে ত্রাণ কর্তা সেভিয়র বলেন কিন্তু তার অনুসরণের চিন্তা কিন্তু করেন না অর্থাৎ ঈসা যেভাবে চলেছেন সালাতাদাই করেছেন যেভাবে জীবন জীবনযাপন করেছেন সেভাবে আমাদের জীবন যাপন করতে হবে এটা তারা কখনো চিন্তাই করেন না ঈসা এর আচরণ কথাবার্তা চালচলন হাঁটা চলা তার পোশাক আশাক নিয়ে তারা কোনো অধ্যয়ন করেন না কারণ তারা বিশ্বাস করেন ইসামসি তো সাধারণ মানুষ ছিলেন না তিনি এর উর্ধে একটা অলৌকিক ব্যক্তিত্ব তিনি কি করেছেন কেমন করেছেন এটা আমাদের উদ্দেশ্য না তাকে বিশ্বাস করবো আমরা মুক্তি পাব আর ধর্ম ধর্মের আচরণ কর্ম এটা শিখতে হবে পুরোহিতদের থেকে আহবার এবং রহবানদের থেকে আলেম এবং বুজুর্গদের থেকে যাদের কাছে এলকা এলহাম আছে যাদের ভিতরে অভ্রান্ততা ইনফ্যালিবিলিটি রয়েছে আর এই চেতনার কারণে অনুসরণের জজবা আবেগ মানুষ হারিয়ে ফেলে আর তখনই বিভ্রান্ত হয় সময় দর্শক আমাদের মুসলিম উম্মার ভিতরেও এরকম অনেক কিছু ঢুকে গেছে অনেক সময় রেসল্লা সাল্লাহ আলিহাসাল্লামকে ভালোবাসার নামে ভক্তির নামে আমরা কোরআনের বাইরে হাদিসের বাইরে অনেক জাল মিথ্যা কথা অথবা কোরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে অথবা অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে আমরা তাকে অলৌকিক বানানোর চেষ্টা করি এর মাধ্যমে মনে করি হয়তো আমরা তাকে বেশি ভক্তি করছি কিন্তু এই ভক্তির মাধ্যমে কিন্তু অনুসরণের আবেগ নষ্ট হয়ে যায় আর অনুসরণ না করলেই তো বিভ্রান্তি এসে গেল আল্লাহর এবাদত করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, কিন্তু সেই পথটা একমাত্র রসুল্লাহ সালাম হতে হবে এর বাইরে গেলেই বিভ্রান্তি এবং বিভক্তি আসবে সময় সম্বন্ধ কিভাবে আমরা অনেক সময় চিন্তা করি আমাদের ইমানের সাথে আবদুহুটা কেন লাগানো হলো আল্লাহ তালা কর আনকারিমে এবং রসুলসল হাদিস শরীফে কেন বারবার তাকে দিলেন আল্লাহ রসুল আবদ এবং রসুল বলতে হবে এইসাম হাসম কিন্তু নিজেকে আব্দ বলতেন প্রচলিত এঞ্জিলেও ছিল পরবর্তীতে এগুলো তারা ডিলিট করেছিল এখন বর্তমানে সর্বশেষ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে কোথাও কোথাও আবার ওগুলো ফিরেছে অনেক জায়গায় ফিরিনি অনেক জালিয়াতি বর্তমানে তারা তুলেছেন অনেকগুলো তার ভিতরে দেবত্ব অলৌকিকত্ব কল্পনা করো না কারণ যখনই দেবত্ব কল্পনা করবে অলৌকিকত্ব কল্পনা করবে তখন আর তার অনুসরণের চেতনা থাকবে না শুধু ভক্তির চেতনা থাকবে আর অনুসরণের মডেল যখন হারিয়ে যাবে তখন নতুন নতুন উদ্ভাবন আসবে প্রথমে বেদাৎ আসবে এরপর শির্ক চলে আসবে সমান্ত দর্শক কিভাবে? এই দেবত্ব তারা ইসামসিয়ের ভিতরে কিভাবে দিয়েছিলেন আমরা যদি নাইসিন ক্রিট দেখি খ্রিস্ট ধর্মের যে মূল আকিদা কেলেমা ইমান সেখানে তারা ঘোষণা দিয়েছেন ইসামসির ব্যাপারে তারা আল্লাহ তালার সমকক্ষ পুত্র সেম সাবস্ট্যান্স আল্লাহর জাত থেকে তৈরি এবং লাইট অব লাইট আল্লাহর নূরেরই নূর আল্লাহর নূর থেকে তৈরি এই রকম বিশ্বাসের মাধ্যমে তিনি যে মাটির মানুষ তিনি যে আল্লাহর মাখলুক এই বিশ্বাসটাকে ধ্বংস করে দেওয়া হয় আর এজন্যই যারা আইসা মাসিক আল্লাহর মাখলুক মনে করতেন যেমন আরিয়ান সম্প্রদায় এদেরকে প্রচণ্ডভাবে অতিভক্তিবাদীরা জুলুম করে হত্যা করে শেষ করেছে। সময় দর্শক আমরাও অনেক সময় এইরকম অপশিষ্টায় রত হয়ে পড়ে অতিভক্তির নামে অনেক সময় না বুঝে এই জন্যই আল্লাহতালা কর আনকারি মে বারবার বলেছেন হোল ইন্নামা আনা বাসার কুম তোমরা জেনে রাখো তুমি বলে দাও আল্লাহ তালা রসুল সালাসকে নির্দেশ দিচ্ছেন তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মতোই মানুষ যুগে যুগে আল্লাহ যত রবি রসুল প্রেরণ করেছেন তাদের ব্যাপারে কাফেরদের আপত্তি ছিল তো তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা তো আমাদের মতো মানুষ তোমাদের কথা আমরা শুনতে যাবো কেন তাদের নবী রসুলগণ কিন্তু একথা বলেননি যে তোমরা আমাদেরকে তোমাদের মতো মানুষ বলাতেই মান নষ্ট হয়েছে আমরা তোমাদের মতো মানুষ না তা বলেননি খা আল্লা তুম রসুল্লাহ বাসরমিত তাদের রসুলগণ বলেছেন সুরা ইব্রাহিম বিভিন্ন সুরায় আল্লাহ তালা বলেছেন তাদের রসুলগণ তাদেরকে বললেন যে হ্যাঁ এটা ঠিক যে আমরা তোমাদের মতোই মানুষ তবে আল্লাহ তালা যাকে ইসলাম ও দান করেন এটা দেবত্ব নয় মানুষ মানুষ হয়ে আল্লাহ রহিপে নবী হয় আর এজন্যই এইসা জন্যই যেভাবে বলেছেন মৌসা আলাম যেভাবে বলেছেন আমাদের রসুল সালামকেও আল্লাহ বারবার বলে দিয়েছেন। মানুষ তোমাকে অনুসরণ করার আবেগ হারিয়ে না ফেলে তোমার ভিতরে অলৌকিকত্ব আরোপ করে আল্লাহ রসুলাম হাদিস সহ এগুলো বারবার বলেছেন আবুদহুর বিশ্বাসটা রসুলহুর বিশ্বাসের সাথে একসাথে করে দিয়েছেন তিনি রসুল কিন্তু আবুদ্দ রসুল তার ভিতরে কোনো অলৌকিকত্ব কল্পনা করো না দর্শক আমরা যখন রাসলাহের ব্যাপারে বিশ্বাস করব কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে সেভাবেই যখন আমরা বিশ্বাস করব তিনি মানুষ ছিলেন সৃষ্টিতে উপাদানে আমাদের মতোই মানুষ ছিলেন তারপরেও তিনি এইভাবে চলতে পেরেছেন তিনি জীবনে কোনোদিন স্ত্রীকে বা খাদেমকে প্রহার করেননি তিনি কোনোদিন মানুষকে কষ্ট দেননি তিনি তাহা যোতে সলাতে দাঁড়িয়ে পা মোবারক ফুলিয়ে ফেলেছেন তিনি চোখের পানিতে বুক ভাসিয়েছেন তিনি খোদাই কাতর থেকেও তিনি পরমুখাপেক্ষি হননি তিনি যদি পারেন আমি কেন পারবো না এভাবে আমাদের ভিতরে অনুকরণের যজ্া আসবে তিনি আমাদের জন্য অনুকরণীয় মডেলে পরিণত হবেন সমান্ত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা আলোচনা আবার করতে থাকব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার আসসালামু আলাইকুম ওর আমি মোহাম্মদ হাশিফ মদানী আর আপনারা দেখছেন বাংলা ডায়ল ডিস্টনক get enlightened witness dr. Zakir Naik in a battle of words dekhun shammukh shamore prati riyash potibar ratnao tae a puno shamprachar shakal kshay bangladeshe peace tv banglade abu bakar abu bakar umar umar umar o ali russman o ali russman o ali যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদ্রুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায়ের আশেদিন শুধু পিস টিভি বাংলায় সম্মান্ত দর্শক যখন আমরা রসোল্লাহাল আলি ওয়াসাল্লামকে আবদুহু এবং রসলুহু দুটো একসাথে একভাবে বিশ্বাস করব। তখন এভাবেই তার অনুকরণ অনুসরণের যজ্বা আমাদের ভিতরে থাকবে আর যখন কেউ বিশ্বাস করবে তিনি আমাদের মতো মানুষ নন তিনি নূরের সৃষ্টি অথবা আল্লাহ তালার বিশেষ কোনো বিশেষণের সৃষ্টি অথবা তার ভিতরে আল্লাহ কোনো অলৌকিক বিশেষণ শক্তি সংযুক্ত হয়ে রয়েছিল তখন আমরা হয়তো অতিভক্তি করতে পারবো তার ভিতরে দেবত্ব আরোপ করতে পারবো অলৌকিকত্বর কল্পনা করতে পারবো কিন্তু তার অনুসরণের যজ্বা হারিয়ে ফেলবো কারণ তিনি হয়তো করতে পেরেছেন তিনি তো অন্যরকম ছিলেন আমরা পারবো না তখন আমরা নতুন মডেল খুঁজতে যে আমরা হয়তো ইহুদি খ্রিস্টানদের মতোই এত আহবা রহবান আর বাহান আমাদের বুজুর্গ আলেমদেরকে তখন মডেল বানাতে চেষ্টা করব। তাদের ভিতরে অভ্রান্ততা কল্পনা করব আর তখনই তো আমরা বিভ্রান্ত হয়ে যাবো আল্লাহ হেফাজত করুন সম্মত দর্শক আর এই জন্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এরতেবা তার সেরাতের এত্তেবা থেকে বিভ্রান্ত হওয়ার প্রথম কারণ তার এতেবার গুরুত্ব বুঝতে না পারা অথবা তাকে এর্তেবা করা যাবে না দিন পালনের জন্য অন্য কারোর এর্তেবা করার প্রয়োজন আছে বলে কল্পনা করা আর এটাকে নির্মূল করার জন্যই আল্লাহ কোরআন কেরিমে এখানে ওসিয়াত করলেন অন্যত্র এই কথাগুলো আল্লাহ তালা বারবার বলেছেন हे रसुल आप दें तुम्हारा जदि अल्लाह के भलो बेस अर्थात तुम्हरा आल्ला प्रेमी आल्ला इबादत करते चाओ अल्लाहर जान्न पे चाओ आल्ला बेलायत चाओ आल्लालि होते चाओ जो भावे आल्ला सन्तुष्टि जो चाओ ता पथ एकटा इतनी अनुसरण करो हमारे चलो ये आल्ला तुम्हारा आल्ला के मोहब्बत करते चाहले रसुल আপনি বলে দেন তোমরা আমারও মহব্বত করো এটা বলেননি কারণ মহব্বত একটা এবাদত সেরা থাকবে অন্য কথা কিন্তু আল্লাহর মহব্বত পেতে গেলে রসুল্লাহ সালামকে শুধু মোহব্বত করে শুধু অতিভক্তি করে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই অনুসরণটা মূল বিষয় আর এই অনুসরণের মাধ্যমেই মহব্বত এবং ভক্তি আসবে তাওকির এবং তাজির আসবে আল্লাহ তালা করি মেয়ে অন্যতর বলেছেন হাসান তোমাদের জন্য রাসুলের মধ্যেই তো রয়েছে সর্বোত্তম আদর্শ আর এজন্যই সাহাবেক কোন রসুল্লাহাম যেভাবে এর ডাইনে বামে কতটুকু জায়জ কতটুকু নাজেজ এই ঝগড়া বিতর্কে যেতেন না দরকার তোমার ডানে বামে যাওয়ার রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করো এটাই তো তুমি মুক্তি পেয়ে যাচ্ছ এটাই তো তোমার সর্বোত্তম হচ্ছে সামান্য দর্শক তাহলে রসুল উল্লা সাল্লা সাল্লামের প্রতি ইমান এনেও তার সেরাতের বিশ্বাস থাকার পরও তার সেরাত থেকে বিচ্যুত হওয়ার একটা বড় কারণ অতিভক্তির নামে অথবা যে কোনো কারণে তার হুবহু অনুসরণ অনুকরণের গুরুত্ব হারিয়ে ফেলা আর এক্ষেত্রে মিথ্যা এবং অপব্যাখ্যা সবচেয়ে বেশি কাজ করে সমাজে এই জাতীয় অতিভক্তির জন্য যত উৎস সম্মত দর্শক দেখবেন সব জাল হাদিস বানোয়ার কথা অথবা স্বপ্ন কাশ কল্পনার কথা যেগুলো আনেও আল্লাহ বলেননি হাদিসেও রসল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আসেনি অনেক সময় আমরা যখনই বলি হাদিসটা জাল অনেকে মনে করেন মতের বিরুদ্ধে গেলেই জাল বানিয়ে দেয় না রকম নয় দর্শক এগুলো তো সুস্পষ্ট মানদণ্ড রয়েছে আল্লাহর নির্দেশের রসল্লাহ সাল্লাহ আসালামের সাহাবিদের পদ্ধতি রয়েছে গ্রন্থ রয়েছে বা ইয়ে রয়েছে আপনি দেখতে পারেন যে কোন হাদিসটা সনৎস হাদিসে বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থগুলো রয়েছে আমরা যদি সেই সব গ্রন্থের ভিতরে হাদিস পাওয়া যায় না জোর করে রসুল্লা সাল্লাহ সাল্লামের নামে আল্লাহর নামে কোনো কথা চালায় এটা হলো শয়তানের ফাঁদে পা দেওয়া আমরা হয়তো মনে করতে পারি এটার ভিতরে কোনো অতিভক্তি মুক্তি রয়েছে কিন্তু শয়তান আমাদের বাবা আদম এবং মা হাওয়াকে কীভাবে বের করেছিল ছোট্ট একটা মিথ্যা তথ্য আবিষ্কার করল ঠিক আল্লাহ নির্দেশকে কেন্দ্র করেই এই গাছের কাছে যেও না আল্লাহ যে বলেছেন কারণ কি এই গাছের ফল খেলে তুমি অনন্তকাল জান্নাতে থাকবে তুমি জান্নাতে রাজত্ব পেয়ে যাবে কাজেই যদি তুমি জান্নাতে থাকার নিয়ে খাও তাহলে সমস্যা নেই ঠিক আমাদেরকে শয়তান প্রতারণা করছে তুমি যদি এই কথাটা বলো তুমি আল্লাহ রসুল সালামের মহেবভাবে আশেক হবে তুমি আল্লাহর প্রেম পেয়ে যাবে কাজেই এইটুকু মিথ্যা বা ঘুরিয়ে ফিরে বললে তোমার পাপ নয় বরং পূর্ণ হবে সাধু পলু এরকমই বলতেন এই মিথ্যা দিয়েই তিনি মানুষদেরকে খ্রিস্ট ধর্মকে ধ্বংস করেছিলেন তিনি বলতেন বাইবেলের নিউ টেস্টামেন্টের রোমান্স নামে যে পুস্তিকাটা আছে এর ভিতরে তিনি বলছেন ইফ দ্য ট্রুথ অফ গড ইজ মোর অ্যাবান ফর মাই লাই টু ইস গ্লোরি দেন হোয়াই শুডাই জাজ আর যদি আমি কিছু মিথ্যা কথা বলাতে সাধু ফল বলছেন আমি কিছু মিথ্যা কথা বলতে আল্লাহর মর্যাদা বেড়ে যায় তাহলে আর আমার গুণা হবে কেন নওয়াজ কি কঠিন কথা প্রথমত দাবি করা হচ্ছে সত্য দিয়ে আল্লাহর মর্যাদা পূর্ণ করা যায় না কিছু দরকার বড় কি হতে পারে। আর নামে যেটা আমি বলছি আল্লাহর মর্যাদা বাড়বে এটা তোমাকে কে বলেছে আর এজন্যই তো মিথ্যা দিয়ে তিনি যেটা করেছিলেন সেটা দিয়ে মানব জাতি ধ্বংস হয়েছে তিনি মিথ্যা দিয়ে কি তথ্য দিলেন যে তোমাকে শরীয়ত পালন করা রাখবে না দিন পালন করা রাখবে না শুধু বিশ্বাস করো অন্তর সাপ করো অন্তর ভালো হয়েছে তুমি সব ঠিক হয়ে গেছো আর ইসামসি তোমার সব পাপ বহন করে নিয়ে যাবেন আর এই মিথ্যা তথ্যের মাধ্যমে তিনি ভাবলেন অনেক মানুষ দিন গ্রহণ করলো ঈশ্বরের বোধহয় মর্যাদা বাড়লো কিন্তু কি হলো মানুষ দিনের নামে পাপে চারে লিপ্ত হয়ে গেল। আল্লাহর তৌহিদ ধ্বংস হয়ে গেল মানুষের সততাও ধ্বংস হয়ে গেল পাপের সাইলাভ হয়ে গেল সম্মান দর্শক আমাদের মুসলিম উম্মার ভিতরেও বুঝে বা না বুঝে আমরা একই রকম শয়তানের প্ররোচনায় পড়ে মিথ্যা জালিয়াতির মাধ্যমে রসুল্লা সালামের ভক্তির নামে অথবা তার বংশধরদের ভক্তির নামে অথবা বুজুর্গদের ভক্তির নামে কোরআনেও নেই হাদিসেও নেই আমরা স্বপ্ন কল্পনার নামে বা হাদিসের নামে অথবা তা সিরের নামে অনেক কথা বানিয়ে তার উপরে দিনের ভিত্তি রাখছি আর সহি হাদিস এবং কোরআনের আয়াতগুলোকে এই মিথ্যা ভিত্তিতে অপব্যাখ্যা করে আমরা রসুলল্লা সাল্লাহ সাল্লামের হুবহু একতেবার পথ থেকে সরে যাচ্ছি সম্বন্ধে দর্শক রসুল্লাহ সাল আলী আসাল্লামের সেরাত থেকে সরে যে অন্যান্য রাস্তায় চলার আরও কিছু কারণ রয়েছে অনেক সময় বান্দা উম্মত রসুল্লাহ সাল্লাম অনুসরণের নামেও বিচ্যুত হয়ে পড়েন বিভিন্নভাবে একটা হলো রসুলল্লা সাল্লা সালামের কোনো কথাকে শরীয়তের কোনো কোরআন বা সুনার দলিলকে সামনে এনে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা রসুল্লাহ সাল্লাহ আসলাম এবং সাহাবেকরামগণ এই কাজটা কিভাবে করেছেন এদিকে লক্ষ্য রাখা আর এই জন্য তো রসুল্লাহাম বলছেন একতলাপ বিচ্ছিন্নতা বিভেদ থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার এবং খোলাফে রাশেদিনের সুনতকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে কারণ কি আমরা যদি কোরআনের আয়াত অথবা রসল্লাহ সাল্লাহ আসালামের কোনো বক্তব্য রসুলল্লাহ সাল্লাহ আসালাম এবং সাহাবিগণ যেভাবে পালন করেছেন সেটা না বুঝে নিজেরা এর একটা বিশেষ ব্যাখ্যা দিয়ে নিজেদের পদ্ধতিতে পালন করতে যায়। তাহলে সেরাত থেকে বিচ্যুতি হবেই এবং বিভক্তি বিভ্রান্তি এসে যাবে পূর্ববর্তী উম্মের মতো একটা উদাহরণ দিয়ে আমরা এটা বুঝতে পারব মদিনার একজন খুব নামকরা তাবে তাবেই বুজুর্গ জুবাইরব নেবাক্কার রহমা উল্লাহ তার কাছে এসে একজন প্রশ্ন করছে যে আমি মদিনা থেকে হজ বা ওমরা পালন করতে বেরোব এহরাম করব কোথার থেকে তখন তিনি বললেন কেন এহরাম করবে রসুল্লাহ সাল আলি আসাল্লাম যেখান থেকে এহরাম করেছেন রুল হলাইফা থেকে ওই ব্যক্তি বলল না আমি মদিনার মসজিদে নবাবী থেকে এহরাম করব। কেন অনেক দলিল রয়েছে প্রথম কথা রসুল্লাহ সাল্লাম জুল হলাইফা থেকে এহরাম করেছেন এহেরাম ছাড়া ওটা অতিক্রম করা যাবে না এটা বলেছেন আগে থেকে এরাম করা যাবে না দশ মাইল বিশ মাইল একশো মাইল আগে থেকে এহরাম করলে গোনা হবে এটা তো তিনি বলেননি কাজেই আমি যদি আগে থেকে এহেরাম করি জুল হলাইফা থেকে মাত্র বারো তেরো কিলো আগে মসজিদ নব্বী থেকে এহরাম করি এটা তো তার বিরোধী হতে পারে না দুই নম্বর মদিনার মসজিদে নবীতে এক রাখাত সালাত আদায় করলে হাদিস শৈফে বিশেষ ফজিলত বলা হয়েছে এক হাজার রাখাত ওই ব্যক্তি বলল যে মদিনার মসজিদে নবীতে আমি যদি সালাত আদায় করে এহেরাম শুরু করি তাহলে আমি সবটা বেশি পাবো জুলহুলাইফার কোনো সবের কথা তো বলা হয়নি তৃতীয় যুক্তি মদিনার মসজিদে নববীতে রয়েছে রাও দতিন রিয়াদের জান্নাতের বাগান গুলোর একটা বাগান যার রসুল্লাহ সাল্লাহামের ঘর বা কবর থেকে মিম্বার পর্যন্ত এই মধ্যবর্তী স্থান আমি সেখান থেকে সলাতাদায়ী করে বেরোবো এত বর্ক তো জুলহুলাইফাই পাবো না সম্মত দর্শক আমার মনে হয় আপনারা যারা এই দলিলগুলো শুনছেন সবাই দুর্বল হয়ে গেছেন কথা তো ঠিকই রাসোল্লা সাল্লা সাল্লাম জুলহুলাইফা থেকে শুরু করেছিলেন। এটা তো একটা বিশেষ কারণে লক্ষ লক্ষ সাহাবিতার সাথে যাবেন কাজেই সেখান থেকে গেলে সবাই একসাথে হতে পারবে এই জন্য মসজিদে নবীর ফজিলত নিতে বাধা কী এটাই তো বরং রসুল্লা সাল্লা মসজিদের আদব ভক্তি বেশি হবে কিন্তু সাহাবি তাবকে বুঝেছিলেন সুনতকে বুঝেছিলেন জুবাই বাকার বললেন তুমি তা করো না কেন করব না এতগুলো দলিল হজ যুক্তি থাকার পরও কেন করব না তিনি একটা আয়াত তিলাবাত করলেন আল্লাহ তালা বলছেন ফালিয়াহিনুসি বাহম ফিতনাসি বাহম আজা বু আলিম যারা রসুল সাল্লাহ আলী আসাল্লামের আমর আদেশ কাজ কর্ম এর ব্যতিক্রম খিলাপ কোনো কাজ করে রসুলল্লা সাল্লাহ সাল্লামের কর্মের আদেশের নিয়মের সুন্নতের ব্যতিক্রম কাজ যদি কেউ করে তারা সতর্ক হয়ে যাক তাদের উপরে এসে পড়বে ফিতনা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি সমস্ত দর্শক জুবেরানবাকার কেন কথা বললেন আমরা বিষয়গুলো একটু পর্যালোচনা করি প্রথম হলো যদি আমরা সবাই এই ব্যক্তির এই সুন্দর সুন্দর দলিলগুলো হাদিস কোরআনের বক্তব্যগুলোকে মেনে নিই এবং মদিনার মসজিদে নবমী থেকে সবকল মদিনাবাসীহরাম শুরু করে দেন তাহলে প্রথম যে পাপটা আমরা করব করবো রসুল্লা সাল্লাহ সুন্নতটাকে মেরে ফেলব। অর্থাৎ জুল হুলাইফা থেকে এহরাম করার সুনতটা এক সময় হারিয়ে যাবে সময়ত দর্শক আরও অনেক অপরাধের ভিতরে আছে এ পর্বে আর আলোচনা করতে পারছি না পরবর্তী পর্বে ইনশা আল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ আল্লাহতালা আমাদের ভালো রাখুন এই আশায় শেষ করছে আজকের পর্ব সুবাহক আল্লাহমদিকা আশহাদু আল্লাহ ইনতাালামালাইকুম ওরহমতুল্লাহ ববরকত করি কুম শিকার দিন বিনুসি আপি না সারিয়ে এমন আলো রুহু হামু ولم يعود في روحي انسانا انسانا هو تايুন ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আত-যাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিএস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে Post code b151th pound account number 01132301 euro account number 01132302 US dollar account number 01132303 double one three shortcode three Swift BIC code IBOBZB22 IBAN double 2 IB টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন छबू আমার সুন্দরভাবে ভালো এবং মন্দের মাঝে তফাত ইমানের হাতিকাত প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায়